এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম এই ভারতীয় উপমহাদেশের যিনি ছিলেন তিনি হলেন শাহ আলী উল্লাহ মহাদেশের দেহ তিনি হাদিসের গ্রন্থগুলোকে তিন ব্যাগে বাক করেছেন जतगुल हादी आये सारा दुनिया हादीस तीन भागे बलो एक सही द्वित बाघ हलो सही दईव मिस्रित क्योंकि सही संख्या बसि तृत्य बाघ हलो सही आईवो आलो आश्रित तीन भागे बाक कर प्रथम बागे, बागे तीन टी ती ग्रंथक रेखे सही अल बखारी सही मुस्लिम मोहत्ता इमिक যিনি হাদিসের সবচেয়ে বড় গবেষক আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমাউল্লাহ একবার এক মাজে তিন শায়েক আধুনিক যুগের তিন বড় বড় শায়েক একজন হলেন বিন। বাজ রাহেমা আরেকজন হলেন বিন আল শেখ মুহমাইমিন রাহমাউল আরেকজন হলেন শাহ নাসির আলবানি তিন জন এক হাজার এক তো তখন হজের মৌসুমে হলেন শাহক বিন বাজ উদ্দিন আলবানী আর মোহাম্মদ বিন সাহে আল উসাইমিন তারা কিন্তু গ্র্যান্ড মুক্তির দায়িত্ব নেন নাই তাদেরকে সরকার কিন্তু প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তারা এই দায়িত্বে আসেন নাই তো শাহেক বিন বাজ রাহমা উল্লাহ তিনি প্রশ্ন উত্তর বসাইলেন মসজিদ হারামের মধ্যে যে তাকে প্রশ্ন করা হবে তখন তাকে যত প্রশ্ন করা হয়তো যদি প্রশ্নটি আকিদা সম্পর্কিত হয়তো হইত শাহ নিজে উত্তর দিতেন যদি সাথে যদি প্রশ্নটি হাদিসের সাথে সম্পৃক্ত নিজে শাহেকবিন্তর দিতেন না আল্লামা আলবাণীকে দেখাই দিতেন আলবাণী উত্তর দিতেন আর প্রশ্নটি যদি ফিখের সাথে মাসালা মাসালামের সাথে সংশ্লিষ্ট হইত মোহাম্মদ বিন সাহেহ আলু সাইমিনকে সেটা সেই প্রশ্নের উত্তর দিতে বলতেন তিনি উত্তর দিতেন না তিনি শুধু আঁকিদা গত প্রশ্নগুলোর উত্তর দিতেন মানে তিনি নিজেকে মান করতেন যে ব্যাপারে হাদিসের ব্যাপারে তারা দুজন আমার থেকে বড় জ্ঞানী আল্লাহ অথচ তিনি কিন্তু তখন সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি প্রধান মুক্তি মুক্তি আমি হলেন এই যুগের হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত। তিনি বোখারি মুসলিম মুআম মালেক কোন হাদিস দই পান নাই এখানে ওই সাউলিউলি বলছেন যে একশো পার্সেন্ট সহিমিজি আবুদাউ নাসাই মোসনাদ ইমাম আহমদ এই চারটা গ্রন্থকে তিনি দ্বিতীয় সারি রেখেছে। একটা ইবনে মাজা কিন্তু ইবনে মাজার মধ্যে অনেকগুলো জাল হাদিস আছে এই দই ইফাদিস আছে এবং জাল হাদিসও আছে এর বাইরে আরো যেগুলো আছে সব মিশ্রিত আছে তাহলে উনারা কেউ জালহাদিস দইফাদিস পাইলেন না বোখারি মুসলিমে এখন যিনি পেয়েছেন উনার সাথে আপনি কথা বলেন যে কোন হাদিসটা দই বা উনি কোথায় পাইছে কে বললো